আব্দুল্লাহ হ্রদিয়াল্লাহ তো আলহ্ন বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা আলাইসাল্লাম যখন লোকদেরকে ইসলাম বিমুখ ভূমিকায় দেখলেন তখন দোয়া করলেন হে আল্লাহ ইউসুফ আলাহ্লামের সময়ের সাত বছরের দুর্ভিক্ষের নেয় তাদের উপর সাতটি বছর দুর্ভিক্ষ দাও ফলে তাদের উপর এমন দুর্ভিক্ষ আপতিত হলো যে তা সবকিছুই ধ্বংস করে নিল এমনকি মানুষ তখন চামড়া মৃতদেহ এবং পচা ও গলিত জানোয়ারও খেতে লাগল ক্ষুধার ধারণায় অবস্থা এতদূর চরম আকার ধারণ করল যে কেউ যখন আকাশের দিকে তাকাত তখন সে ধোয়া দেখতে পেত এমতাবস্থায় আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নাবি সাল্লা সাল্লামের নিকট এসে বলল হে মুহাম্মদ তুমি তো আল্লাহর আদেশ মেনে চলো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আদেশ দান